আলহামদুলিল্লাহ রসুলিমাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা পবিত্র কোরআনের বিজ্ঞান বিষয়ক অনুষ্ঠানে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমরা সুরাবাকার প্রথম দিকে বর্ণিত আয়াতগুলোর ভিতরে আল্লা সুবাহ কি কি বিজ্ঞান বিষয়ক বা জ্ঞান বিষয়ক আমাদের অবহিত করেছেন আমরা এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ পূর্ববর্তী আলোচনায় আমরা শুধুমাত্র এক সেই ছোট্ট আয়াতকে নিয়ে আলোচনা করেছিলাম আলিফলাম মিম আমরা তার পরবর্তী আয়াতে যাব যে আয়াতের ভিতরে আল্লা সুবাহান ওয়া তালা পবিত্র কোরআনের বিশুদ্ধতা সম্পর্কে সমগ্র বিশ্ববাসীর কাছে একটি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন আর তা হল দিক কিতাবু লা রাইবা এটি এমন একটি কিতাব এই কোরআন এমন একটি গ্রন্থ যার ভিতরে কোনো সন্দেহ পর্যন্ত করার সুযোগ নেই নিঃসন্দেহ কিতাব এমন একটি সুদৃঢ় চ্যালেঞ্জ সমগ্র বিশ্ববাসীর সামনে মানবজাতির সামনে আর এই কোরআনের যিনি মালিক আল্লাহ তিনি যখন সে প্রবেশ করবে সে বহুবিধ বিষয়ে অবহিত হওয়ার সুযোগ পাবে কোরআনের ভিতরে আছে অতীতকালীন ঘটনা কোরআনের ভিতরে আছে ভবিষ্যতে সংগঠিত হবে এমন কিছু বিষয়ে ইঙ্গিত কোরআনের ভিতরে আছে অবৈধ ব্যক্তিদের ধ্বংসের পরিণতি কোরআনের ভিতরে আছে যারা অহংকারী এবং যারা দাম্ভিক পৃথিবীর বুকে একসময় অশান্তি সৃষ্টি করেছিল তাদের পরিণতি কি হয়েছিল সেসবের বিবরণ আবার সেই সাথে যারা সত্য সঠিক পথের অনুসরণকারী ছিলেন তাদেরও কিভাবে আল্লা সুবাহ রক্ষা করেছিলেন অথবা তাদেরকে আল্লাহ রবুল্লা আলমিন কিভাবে মর্যাদান্বিত করেছিলেন কিভাবে আল্লা সম্মানিত করেছিলেন এই বিষয়গুলো আছে কোরআনের ভিতর বর্ণিত কোরআনে আছে পরকাল সম্পর্কে বিভিন্ন তথ্য আছে আসমান ইত্যাদি বিষয়ের সৃষ্টির মাতৃ গর্ভে কি করে একটি শিশু আস্তে আস্তে বেড়ে ওঠে একটা ধাপে ধাপে কিভাবে একটা পূর্ণাঙ্গ শিশুতে পরিণত হয় এই বিবরণও রয়েছে কোরআনের ভিতরে কোরআনে আছে হজরত আদম আলহী সাল্লা তাল্লাম পৃথিবীতে আগমনের ইতিহাস আছে নুয়া আলাইসাল্লামের সময়ে সেই বিশাল প্লাবনের ঘটনা আছে হজরত আলহিসের সেই যাওয়ার ঘটনা পাশাপাশি কোরআনের ভিতরে আসছে এবং যেগুলো অত্যন্ত চমৎকারভাবে বর্ণিত হয়েছে একজন পাঠক যখন কোরআনের ভিতরে প্রবেশ করবে সে শুধু তৌহিদের কথা সে শুধু ইবাদতের কথা সে শুধু নামাজের কথা এগুলোই শুধু জানবে না সে শুধু মানুষের স্বভাব বৈশিষ্ট্যের কথাই সে শুধু জানবে না সে সেখানে অনেক রহস্যময় বিষয় তার চোখের সামনে চলে আসবে পবিত্র কোরআনে সে যখন দেখবে যে আল্লাহ তার বান্দাকে কোনো একটি অন্ধকার রজনীতে এই পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে রাতের ভ্রমণ করিয়েছিলেন বাইতুল্লা থেকে বাইতুল মকদাস পর্যন্ত অর্থাৎ মক্কা থেকে সেই জেরু জালেম পর্যন্ত সেখান থেকে উর্দ জগৎ তখন স্বাভাবিকভাবে একজন পাঠককে তার মনের ভিতরে সংশয় সন্দেহ অথবা কোনো প্রশ্নের তৈরি হতে পারে মোসা আলাই সালামের সময়ে সেই নদীর পেরিয়ে যাওয়া এই ঘটনাটি কোনো এক সময় কোন এক পাঠককে সন্দেহের ভিতরে ফেলতে পারে একজন কোরআনের পাঠক যখন কোরআনকে নিয়ে সে তার গবেষণা অথবা চিন্তা ভাবনা পরিচালনা করবে তখন কিন্তু তার মনের ভিতরে অনেক প্রকারের প্রশ্ন আসতে পারে এটা কি সম্ভব এটা কি হয়েছিল এটা কি বিশ্বাসযোগ্য আল্লা সুবাহ এই ধরনের সংশয় সন্দেহকে কোরআনের সৌরাতুল বাকার একেবারে সূচনাতে এক চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে এই ভ্রান্ত ধারণাকে নিরসন করে দিয়েছেন যে তোমার জ্ঞান সীমিত মামা অতীত মিনাল ইল্লা কালিলা তোমাদেরকে যে জ্ঞান দেওয়া হয়েছে তা কিন্তু খুবই স্বল্প স্বল্প জ্ঞান দিয়ে এই অল্প অনুভূতি দিয়ে মহাসাগর তুল্য জ্ঞান ভান্ডার আল্লা সুবাহ ছুড়ে দিয়েছেন সকল নবিরাসুলকে আল্লা সুবাহ বিভিন্ন মহাজেজা দান করেছিলেন মহাজেজা হলো এমন এমন শক্তিমান অদৃশ্য এক অলৌকিক ঘটনা যে ঘটনাগুলো সাধারণ কোনো মানুষের পক্ষে প্রকাশ করা প্রদর্শন করা অসম্ভব এটি একমাত্র আল্লা সুবাহানুয়া তালা তার বিশেষ ক্ষমতা এবং শক্তিকে যাকে দান করেছেন যাকে এই শক্তি দিয়ে সম্মানিত করেছেন সেই ব্যক্তি এই শক্তিটি প্রকাশ করতে পারেন এটির নামই হচ্ছে মজেজা আমরা দেখেছি যে পূর্ব যুগের আল্লাহ আল্লাহরুল আলমিন বিভিন্ন তার ঘটনা প্রদর্শনের একটা ব্যাপকতা ছিল আমরা যেটাকে সহজ ভাষায় বলি জাদু টোনা দেখা গেছে হজরত মোসা আলাহি ঠিক জাদু নয় কিন্তু জাদুকে মোকাবিলা করার জন্য যে শক্তির প্রয়োজন আল্লাহ সুবাহনুয় তাল্লা তার হাতের মধ্যে তা লাঠির মধ্যে সেই শক্তি দান করেছিলেন হজরত অলিসা আলহি সালামের যুগে আমরা দেখেছি যে সেই যুগের মানুষের মধ্যে এই ব্যাপকভাবে এই চিকিৎসা সুস্থতা মানুষের মধ্যে এই ধরনের একটা শক্তি প্রায়শই প্রকাশিত হতো হজরত অলিসা আলাই সালাতু আসাল্লামকে আল্লাহরাবুল আলমিন তার হাতেও এরকম অসাধারণ শক্তি দান করেছিলেন যে কোনো অন্ধের চোখে হাত গুলিয়ে দিলে অথবা কোনো কুষ্ঠ বেধিগ্রস্ত রুগীর শরীরে হাত বুলিয়ে দিলে তার অসুস্থতা দূর হয়ে যেত সে সুস্থ হয়ে যেত আল্লাহ বিভিন্ন বিভিন্ন মহযা দান করেছিলেন হজরত দাউদ আলহিস্লাম যে মহযোজা লাভ করেছিলেন সেটি হলো যে তিনি কোন শক্ত লোহাকে যদি হাত দিয়ে স্পর্শ করতেন তাহলে সেটা নরম হয়ে যেত তিনি সেটাকে দিয়ে তার পছন্দ মতো বিভিন্ন জিনিস অথবা দ্রব্য সামগ্রী হোক অথবা অস্ত্র অথবা সে সেটাকে ব্যবহার তিনি সেটাকে সেভাবে ব্যবহার করতে পারতেন তো যিনি যিনি বিশ্ব নবী যিনি শ্রেষ্ঠ নবী আল্লাহন তাকে কি শ্রেষ্ঠ মহযেজাটা দান করেছিলেন যে মহেজার কাছে সমগ্র বিশ্বের আজকের বিশ্ব পর্যন্ত দু সন পর্যন্ত যত জ্ঞানী গুণী আগমন করেছেন তারা পরাভূত এরপরে যদি পৃথিবী আরো পাঁচ হাজার বছর দশ হাজার বছর লক্ষ বছর পর্যন্ত টিকে থাকে এবং এই হাজার হাজার বছর পর্যন্ত যে জ্ঞানের বর্তমান উন্নয়নের ক্রমধারা প্রবাহমান মানুষ আজকের দিনটি থেকে আগামী কালকে আরো এক ধাপ এগিয়ে যাচ্ছে বর্তমান বিজ্ঞানের জগৎ ঠিক এভাবেই সামনের দিকে এগিয়ে চলতেছে ২০ বছর আগে মানুষের হাতে যা ছিল না আজকে মানুষের হাতে হাতে সেই মোবাইল ফোন ব্যবহৃত হচ্ছে মানুষ পঞ্চাশ বছর আগে যে যোগাযোগ সেই ব্যবস্থা থেকে দূরে ছিল আজকে মানুষ অকল্পনীয় যোগাযোগ ব্যবস্থায় অনেক দূর এগিয়ে গেছে তো বিজ্ঞান প্রতি মুহূর্তের সামনে এগিয়ে যাচ্ছে আজকের দিন পর্যন্ত যখন আমরা এই অনুষ্ঠানে কথা বলছি এই অনুষ্ঠান পর্যন্ত পৃথিবীতে যত জ্ঞানী গুনী যত বিজ্ঞানী আগমন করেছেন যত দার্শনিক আগমন করেছেন এই কিতাবটি তাদের জন্য তাদের সকলের জন্য একটি অবিস্মরণীয় চ্যালেঞ্জ হিসাবে কিন্তু এখনো রয়ে গেছে এই কিতাব তাদের হাতে রয়ে গেছে তাদের গবেষণাগারে অথবা তাদের ল্যাবরেটরিতে অথবা তাদের ক্যালকুলেশনে। যে কোনো দিক থেকে এই কোরআনকে মূল্যায়ন করা হোক না কেন এবং ইতিমধ্যে মূল্যায়ন করা হয়েছে মূল্যায়ন করা হচ্ছে কোরআনের একটি ভুল ত্রুটি বের করার জন্য পৃথিবীর কোরআন বিরোধী শক্তি আপ্রাণ চেষ্টা করে চলছে এটা কিন্তু ঠিক আজ যদি কোরআনের একটি মাত্র বিন্দু পরিমাণ যদি কেউ ত্রুটি ভুল খুঁজে বের করতে পারত তাহলে এগুলো হয়তো মোহাম্মদুর রসল সাল্লামের বাণী এগুলো বলেও কিন্তু কেউ এটার বিরুদ্ধে মিথ্যাচার করার সুযোগ পেতো কোরআনের ভিতরে যে বিজ্ঞান ভিত্তিক তথ্যগুলো আছে এই তথ্যগুলোকেও যদি কেউ ভুল প্রমাণিত করতে পারতো তাহলে এগুলো সারা বিশ্বে হইচই পড়ে যেত যে যখন দেখা গেল যে বিজ্ঞানী ডারোয়নের বিবর্তন বাদ পৃথিবীতে একটা ভয়ঙ্কর আলোড়ন এবং হইচই ফেলে দিল তখন তারা বলার চেষ্টা করলো যে কোরআন এমন একটি কিতাব যে কিতাবের ভিতরে মানুষের সৃষ্টির কথা বলা হয়েছে আদম থেকে এটা মিথ্যা কথা কিন্তু আজ সেই ডারোয়ের তথ্যই বহুভাবে সমালোচিত পরিত্যক্ত মানে নিক্ষিপ্ত হয়ে গেছে সম্মানিত দর্শক শ্রোতা আমরা আলোচনায় আবার ফিরে আসব। তবে ছোট্ট একটি বিরতি নেওয়ার সময় হয়েছে আমরা তাই বিরতিতে যাচ্ছি কিছুক্ষণ পরেই ইনশাল্লাহ আমরা আবার অনুষ্ঠানে ফিরে আসব।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 मौलिक नीतिमाल जारमे दिन निधान बोझा सहज हो जाएलम बुनियादी शिक्षा तार साधारण उदाहरण आज रत दस टेब सम्प्रचार सकाल साढ़े आठ टेल देस पिस मर्जदा देर अब्दुर मान दिए चले आलम देर संसार में प्रति बुधवार रात 9:30 टाइप आप पुनः संप्रचार সকাল 8:00 टाइप बांग्लादेशे पीस टीवी बांग्ला स्टूडेंट्स ऑफ इस्लामिक इंटरनेशनल स्कूल वेलकम ऑल ऑफ यू अस्सलाम वालेकुम व रहमतुल्लाही व बरकातू Watch Little Wonders at their best. Bishoy Shishwura, today's 16th time, Aapuna Shamprachar, Shokal Agarotai, Bangladesh, Peace TV, Bangladesh. Assalamualaikum warahmatullahi. Shamanita Darshak Shruta, Quran-e-Bhiggan Bishoye ke alo-chonai Aapna Ramadhesha chilen, Aaybong jara e alo-chonai shun chen কৃতজ্ঞতা এবং সুক্রিয়া জ্ঞাপন করছি আল্লাহ সুবাহ আপনাদেরকে যথাযথভাবে কোরআনের জ্ঞান অর্জন করার কোরআন উপলব্ধি করার তৌফিক দান করুন আমিন আমরা আজকে যে দ্বিতীয় আয়াত এটি এমন কিতাব যার ভিতরে কোনো সন্দেহের অবকাশ নেই একটা চ্যালেঞ্জ আল্লাহ সুবাহ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। এখন এই চ্যালেঞ্জের মোকাবেলায় রাসুল একদল লোক এগিয়ে আসলেন সেই যুগের অলৌকিক ক্ষমতা যা দিয়ে তারা সেই যুগের মানুষকে দিনের পথে তাও পথে আহ্বান করেছেন এটা আল্লাহ সুবাহর একটা কৌশল বা নবী রাসুল একটা শক্তি বাতিল শক্তিকে মোকাবেলা করার জন্য ফের সঙ্গে আল্লাহ রব আলী তার কথাটিকে কোরআন এর ভিতরে কুট করেছেন যে ফিরাউনের উচ্চারণ ছিল যে আমি সবচেয়ে বড় রব এই কত বড় দাম্ভিক উচ্চারণ এই ধরনের একজন দাম্ভিক অহংকারী এবং সৈরাচারী একজন সেই অত্যাচারী শাসকের সামনে দাওয়াত পৌঁছিয়ে দেওয়ার জন্য আল্লাহ সুবাহামের হাতে লাঠি দিয়েছিলেন যে লাঠি ছিল হজরতলা ছেড়ে দিতেন বিশাল বড় একটা সর্প হয়ে যেত সর্প ওই যে সেই সকল বাতিল শক্তিগুলোকে গ্রাস করে ফেলতো তো আমাদের নাবী সর্বশেষ নবী বিশ্ব নবী মোহাম্মদুর এটি হল সেই অলৌকিক আশ্চর্য শক্তিধর যে জিনিস আল্লাহ সুবাহানবী মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী ওসাল্লামকে দান করেছিলেন সেটাই হল আলকর আন কালাম সুবাহ আল্লাহ ছড়িয়ে দিয়েছেন সেই যুগের যারা সাহিত্যিক ছিল সেই যুগের যারা ভাষাভিদ ছিল আমরা এখানে চমৎকার এবং সমৃদ্ধ তারা লেখনীকে মূল্যায়ন করতে জানতো যার কারণে দেখা গেছে যে সেই যুগের কবি ইমরুল কয়েস যাকে কবি সম্রাট বলা হয় অল্প সংখ্যক আশিটি পঙ্কতির কবিতা হলেও সেই কবিতার ভিতরে যে ভাষা ছন্দ উপমা এবং এই কবিতা গুলোর ভিতরে যে ভাষাগত অলঙ্কার ব্যবহার করা হয়েছে আধুনিক যুগের ভাষা বিজ্ঞানীগণ এখন স্তম্ভিত আশ্চর্য হয় যে তাদের ভাষাগত দখল দেখে অথচ এই যুগের কবিদের কাছে যখন এই আলকোরন আসলো তখন তারা কোরআনের ভাষা সৌন্দর্য এবং এর যে মাহাত্মিত এবং এর ভিতরে যে বর্ণনা যে এই কোরআন এর ভিতরে কোনো কিছুতেই কোনো বর্ণনাতেই তোমাদের সন্দেহ করার পর্যন্ত অবকাশ নেই এটা কোরআন যে বিজ্ঞানময় গ্রন্থ এর জন্য তার একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ এছাড়া বা কারার ভিতরে আল্লা সুবাহা ঘোষণা দিয়েছেন আল্লাহ শুরুতে সুরাই বাকার যে চ্যালেঞ্জ দিয়েছেন যখন কোন ওই বিশেষের সামনে আসে তখন তার অর্থ হয় যে তার সমগ্র অবয়বকেই যেন তা মুছে দেওয়া হয় সেখানে সব কিছুকেই না করে দেওয়া হয় কোনো প্রকারের সন্দেহের অবকাশ নেই বিন্দু পরিমাণ কণা পরিমাণ সন্দেহ করার কোনো সুযোগ নেই আল কোরআনের কোনো একটি উক্তি কোনো একটি ভাষা কোনো একটি বিবরণ কোনো একটি ঐতিহাসিক ঘটনা অথবা কোনো একটি বিজ্ঞানময় তথ্যের ক্ষেত্রে মানব সম্প্রদায় তার যে মনোজগতের যে কতগুলো পরিবর্তন সুতরাং মানুষের মনে সন্দেহ তৈরি হতে পারে মানুষের মনের ভিতরে সন্দেহ দানা বাঁধতে পারে সুতরাং এই সন্ধিহান মানসিকতার যদি তোমরা কেউ থেকে থাকো হতে পারে থাকতে পারে তো আল্লাহ তাদেরকে উদ্দেশ্য করে বলছেন যে একটা ছোট সুরা তৈরি করা অসম্ভব আজকের এই আয়াতের এই অংশটুকুকে নিয়ে বিশ্বব্যাপী হয়েছে এক বিশাল বড় গবেষণা সম্মানিত দর্শক শ্রোতা আল কোরআন একটি ছোট্ট কিতাব কিন্তু এই কিতাবটির মতো একটি কিতাব রচনা করা সমগ্র পৃথিবীর মানুষের পক্ষে কি সম্ভব এই প্রশ্ন যদি করা হয় আজকের এই বিজ্ঞানের যুগে কম্পিউটারের যুগে আজকের এই কম্পিউটার যেখানে মানুষের হাতের কাজকে কত সহজ করে দিয়েছে হাজারো হাজারো সেই মানুষের হাতের কাজকে একটি মুহূর্তে একটি সেই নির্দেশনা যেখানে সম্পাদনা হয়ে যাচ্ছে বিশাল বড় হিসাবের কাজটি যেখানে মুহূর্তের মধ্যে সম্পাদিত হয়ে যাচ্ছে এই বিজ্ঞানের এই কম্পিউটারের মাধ্যমে কি কোরআনের মতো একটি কোরআন তৈরি করা সম্ভব না এর জবাব আসবে কখনোই না শুধু না নয় বরং কখনোই কোরআনের মতো একটি কোরআন মানুষের দ্বারা রচনা করা সম্ভব নয় এই বিষয়ে একটি গবেষণা হয়েছে সেই গবেষণার একটি সার সংক্ষেপ এখানে বলা যেতে পারে সেটি হলো যে সমগ্র বিশ্বময় আমরা যদি সমস্ত পৃথিবীতে পর্যন্ত আয়ুষকাল নিয়ে মানুষের পৃথিবীতে আগমনে সময়কালকে হিসাব করা হয় এবং এতকাল পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আগমন করেছে এই সমস্ত মানুষকে যদি কেয়ামত পর্যন্ত তাকে গণন করা হয় এবং সেই মানুষের সংখ্যা যদি শত শত সহস্র কোটি মানুষে পরিণত হয় এবং পৃথিবী এই পনেরো হাজার বছর যে তার আয়ুষকাল এই দীর্ঘ সময়কে যদি তাকে দেওয়া হয় এবং এই সমস্ত কোটি কোটি মানুষ মিলে যদি কোরআনকে রচনা করার জন্য একটি পরিকল্পনা গ্রহণ করে কোরআনের মতো ভাষা বিজ্ঞান সমৃদ্ধ একটি কোরআন রচনা করা কখনোই তাদের পক্ষে সম্ভব হবে না বলা হয়ে ছয় শত ছাব্বিশ এই সংখ্যাটির পরে যদি ২৬টি শূন্য বসিয়ে যে বিরাট বড় একটা সংখ্যা হয় সেই সংখ্যাটিকে যদি পাঁচশত দিয়ে আবার গণন করা হয় এবং এত কাল যদি পৃথিবীর আয়ুষকাল হয় এবং বর্তমানে সাড়ে ছয় শত কোটি মানুষ পৃথিবীতে আসে আদম আলা থেকে নিয়ে এ পর্যন্ত সব মানুষকে একত্রিত করে এবং আরো হাজার বছরের মানুষকে একসাথে জড়ো করে যদি তাদেরকে এত কোটি বছর সময় দিয়ে কোরআনের মতো একটি কোরআন রচনা করার জন্য যদি তাদেরকে বসিয়ে দেওয়া হয় তাহলে ঠিক এত কোটি বছর পর্যন্ত চেষ্টা করে কোরআনের সমকক্ষ কোনো একটি অংশ তৈরি করতে সক্ষম হবে না আল্লাহ তো এই চ্যালেঞ্জ দিয়েছেন আমরা কোন গ্রন্থ নিয়ে আলোচনা করছি আজ অনেকেই দেখা যায় আমাদের এই বর্তমান বিশ্বে যেখানে কোরআন পাঠ হচ্ছে সেখানে অন্য করার জন্য নিয়ে যেখানে পবিত্র কোরআন বলা হচ্ছে সেখানে অন্যান্য ধর্মগ্রন্থগুলোকেও সমান মর্যাদায় পবিত্র ধর্মগ্রন্থ বলা হচ্ছে এই কোরআনের ভিতরে প্রতিটি ভাষা প্রতিটি শব্দ প্রতিটি বর্ণ তা যা কিছু আছে তার ভাব বর্ণনা সব কিছু আসছে আল্লাহর পক্ষ থেকে এবং যে কোরআনের ভিতরে একটা জবর পর্যন্ত ভুল ভ্রান্তির কোন সম্ভাবনা নাই যেটি সম্পূর্ণ আল্লা সুবাহার কাছ থেকে আল্লাহর সত্তা যেমন চিরন্তন চির মহিয়ান চির যেখানে সন্দেহের কোনো অবকাশ নেই এমনি এই মহাগ্রন্থ আল ভিতরে কোনো সন্দেহের অবকাশ নেই জিন জাতি আল্লা সুবাহানুআ তালার আরেকটি সৃষ্টি শিখা থেকে যে জাতিকে সৃষ্টি করা হয়েছে এই জাতির নাম হলো জিন জাতি এই জিন সম্পর্কে আল্লাহ সু পবিত্র কোরআনে একটা সুরাও করেছেন সুরা জিন জাতিদের একটি গ্রুপ এই সোরা আর রহমানের ভিতরে আল্লাহ বলছেন হে মানব এবং জিন সম্প্রদায় তোমরা আল্লাহ সুবাহ কোন নিয়ামটি কে অস্বীকার করবে আমরা অস্বীকার করবো কোনট্রির তুমি মিথ্যা জানিবে বিশ্বপতির দান না হে বিশ্বপতি তোমার কোন দানকে আমাদের অস্বীকার করার উপায় নাই জিনরা মেনে নিয়েছিলেন জিন সম্প্রদায় কোরআন আয়াত শ্রবণ করে আল্লাহ রসুলের কাছে বলেছিলেন কিতাব এই কোরআন তো এক মহা কিতাব এই কোরআন তো এক বিশাল কিতাবুফি যে কিতাব কে নিয়ে তুমি এগিয়ে যাচ্ছ যেই কিতাবের ভিতরে জ্ঞান বিজ্ঞানের তথ্য সূত্রকে তুমি অনুসন্ধান করার জন্য চেষ্টা করছো হে মানব সম্প্রদায় তোমার জন্য প্রথম ইনফরমেশন তোমার জন্য প্রথম নির্দেশনা তোমার জন্য আমার আমি আল্লাহর আলমিনের পক্ষ থেকে প্রথম তোমার জন্য এই দৃঢ় এই অভয় অভয়বাণী তোমার জন্য এই চ্যালেঞ্জ যেটাই তুমি বলো না কেন যে তুমি কোরআনের ভিতরে নিঃসন্দেহে তোমার জ্ঞানের অনুসন্ধান চালিয়ে যাও দেখবে তুমি এখানে সাগর নয় মহাসাগর অধ্যয়ন করে মানুষের আত্মতৃপ্তি আত্মার প্রশান্তি অর্জন হয় কোরআন কেমতের দিন আল্লা সুবাহ দরবারে তার পাঠকারীদের জন্য সুপারিশ করবে সম্মানিত দর্শক শ্রোতা সোরা আল আমাদের আজকের এই পর্বে আমরা শুধুমাত্র এই এগিয়ে আমাদের সময় ফুরিয়ে এসেছে আমরা পরবর্তী অনুষ্ঠানে হয়তো আরো আলোচনা করবো কোরআনের অলৌকিকত্ব কোরআনের সেই মহা শক্তি এবং তার সেই বিশেষত্ব যেই বিশেষত্ব গুলো আমাদের ইমানকে পরিপূর্ণ করবে আমাদের জ্ঞান অনুসন্ধানে কোরআনের জ্ঞান অর্জনে আমাদেরকে উদ্বুদ্ধ করবে আমাদের ছেলে আমাদের মেয়ে আমাদের শিশুদেরকে কোরআন শিক্ষায় আমাদের হৃদয়ে আগ্রহ তৈরি করবে এই প্রত্যাশা ব্যক্ত করে কোরআন অধ্যয়ন করার আহ্বান জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ যার মধ্যে নিহিত আছে আল্লাহর নির্দেশ যে ঘটনা মাদানীম্মদার হুসেন মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম হারুন হুসেনের উপস্থাপনায় ममिन आल्ला दया अर्जन कर बोझार गुरुत्वपूर्ण अनुष्ठान कुरान कह आज रुन सम्प्रचार सकाल साढ़े छंगल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 क्यों इसलम दिए भलो आचरण जोर बोझार जन्ख चरित्र गठने इसलम कल रे आठ टेब सम्प्रचार सकाल सारे बीस टी बांगल्